শ্রোতা মন্ডলী আমরা আপনাদের সামনে ধারাবাহিক ভাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত তথা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করছিলাম এবং তার সাথে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং ইসলাম কত যুগ আগে সেগুলা বাস্তবায়ন করেছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম এ পর্যায়ে আজকেও আমরা কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব পরিচালনা রয়েছে আমি যথারীতি মুসলিউদ্দিন এবং মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন আলোচনার জন্য বিশিষ্ট আলিম দিন শেখ আব্দুরমিন ইউসুফ শেষ ইসলাম চিন্তাবিদ এবং খাতিব শেখ ইসু আবদুল মজিদ মৌলিক অধিকার গুলো বানানো কিছু নয় মৌলিক অধিকার মানুষ পাওয়ার অধিকার রাখে কিন্তু মানুষের বুঝতে অনেক দেরি হয়ে গেছিল নবী সাল্লা আলসাল্লা সাল্লাম চোদ্দো শত বছর আগেই সেগুলা বুঝে সাইকোলজিক্যাল স্টাডি করে আর সামাজিকভাবে সেগুলোকে মূল্যায়ন করে রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সার্বিকভাবে সেগুলোকে প্রতিষ্ঠিত করে হাতে নাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন এবং খোলাফায় রাশেদিন এবং তার পরবর্তী অনেক খলিফা সেগুলোকে বাস্তবায়ন করেছেন আসুন দু একটি অধিকার নিয়ে আমরা এখন আলোচনার প্রয়াস পাই মৌলিক অধিকারের মধ্যে একটি হলো ধর্মীয় অধিকার আটক না হওয়ার অধিকার আর আটক হলে তার জামিন পাওয়ার অধিকার নির্বাসিত না হওয়ার অধিকার নিজের ব্যক্তিগত গোপনীয়তা রাখার অধিকার এবং পারিবারিক সুনাম ক্ষুণ্ণ না হয় এই ধরনের অধিকার ধন সম্পদের অধিকার ইত্যাদি ইত্যাদি অধিকারগুলো রয়েছে প্রথমত আমরা ধর্মীয় অধিকার নিয়ে আলোচনা শুরু করতে চাই এবং ডান দেখতেই শুরু করছি শেখ আব্দুর রজেক বিন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকের অধিকারকে পূর্ণ বুঝিয়ে দাও যে যতটুকু অধিকারের যোগ্যতা রাখে বাক্যটি রাসুল সাল্লাহি সাল্লামের পৃথিবীর প্রতিটা মানুষের জন্য মুসলিম অমুসলিম বলে কোনো কথা নয় যদি প্রত্যেকটা মানুষকে তার যথাযথ অধিকার বুঝিয়ে না দেওয়া হয় তাহলে ওই মানুষ সেখানে বসবাস করতে পারবে না সে তার মানসম্মানের হানি মনে করবে সে তার পরিস্থিতিকে অনুকূলে না মনে করে প্রতিকূলে মনে করবে এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হবে এই যে তার পূর্ণ অধিকারকে বুঝিয়ে দেওয়া অবশ্য আমরা এ ব্যাপারে অবগত যে বিশেষ করে প্রত্যেকটা মানুষের তো অধিকার দেওয়া হবে ধর্মীয় অধিকারও মানুষকে দেওয়া হবে আমরা ধর্মীয় অধিকার শুধু দেওয়া হবে এটা বুঝতে পারি শুনতে পাই কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেরই যারা আমরা মুসলিম তাদের ইসলাম পূর্ণ বাস্তবায়নে তাদের অধিকার নেই হয়েছে ধর্মকে রাজনীতির মধ্যে আসতে দেওয়া যাবে না ইসলাম যে প্রত্যেকটা মানুষকে অধিকার দিয়েছে এই অধিকারটাকে ডুবিয়ে দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে ইসলাম বলতে পাঁচত্ব সলাত আদায় করার মসজিদে যাওয়ার তাসবিদশই নয় এটা হবে ইসলামকে না জানার একটা পরিণতি বা একটা ইসলামের উপরে অপবাদ লাগানো ইসলাম মুসলিম খলিফার নিকটে কোন অমুসলিম তার নিজের ব্যাপারে হক আদায় করতে নিয়ে সে তাকে অপমান করা হয়েছে তার হক তাকে প্রদান করা হয়নি মানুষের রাজনৈতিক অধিকার দিব স্বীকৃত অধিকার মানুষকে ধর্মীয় অধিকার দেবো এটা স্বীকৃত কিন্তু ধর্মকে রাজনীতি করতে দিবো না এটা কি গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি হলো না ধর্মীয় অধিকারের স্বীকৃতি হলো যেই করুক না কেন পৃথিবীর এই তত্ত্বটার কথা বলছি আমি কতটুকু সংগতিপূর্ণ মানে এই আইনের সাথে এই বাক্যগুলার বা এই আচরণগুলা কতটুকু সঙ্গত আমি কোনো দলমত বিশেষের কথা বলছি না বলছি মোহান রব আনাদের ইসলাম দিয়েছেন এবং ইসলাম একটা সামগ্রিক জীবন ব্যবস্থা কমপ্লিট অ্যান্ড পারফেক্ট এই জীবন ব্যবস্থায় এই জীবন ব্যবস্থার উপরে আমাদেরকে টিকে থাকা এবং এর উপরে আমাদেরকে মৃত্যুবরণ করবার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন বলা তা মতুননা ইল্লা তুম মুসলিমুন কেউ যদি পলিটিক্স করেন আর তিনি এই বিশ্বাস করেন যে ধর্মকে রাজনীতি নিয়ে আসা যাবে না তাহলে তিনি তো ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারবেন না কারণ তিনি হচ্ছেন পলিটিক্যাল লিডার রাজনৈতিক নেতা রাজনীতি করেই তার জীবন কাটছে তো ইসলামের উপরে তার মৃত্যু হওয়ার তো কোনো সুযোগ নাই আর আল্লাহ তালা এরপরে এটা বলেন নাই যে তুমি পলিটিক্স করো তোমার ইসলামের উপর মৃত্যু হওয়ার দরকার নাই বা তুমি ভিন্ন কিছু করো মুসলমান হয়ে তাহলে তোমার প্রয়োজন নাই বরং সবাই যত মানুষ সমস্ত কমানিম মুসলমান হয়ে মৃত্যুবরণ করবার জন্য আল্লাহ সবাইকে ইসলামের উপরে থাকা এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করবার জন্য মোহান রবাহ আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন আর তখনই আমরা আল্লাহর দরবারে গিয়ে পাব। যখন ইসলামের উপর আমরা মৃত্যুবরণ করতে পারি আমাদের আমাদেরকে রসুলের কারিম সাল আলাই সতর্ক করেছে যে দেখো ইসলামের উপরে তোমার জীবন হয়েছে সেই তুমি মনে করো না যে ইসলামের উপরে তোমার মৃত্যু হবে এই ধরনের বিশ্বাস যারা রাখবে যে ধর্ম আর রাজনীতি এটা বিচ্ছিন্ন ধর্ম থেকে রাজনীতি এটাকে বিচ্ছিন্ন করতে হবে ভিন্ন জিনিস তারা ইসলামের উপরে মৃত্যুবরণ করতে পারবেন না এবং ভয় হয় যে তারা যদি এটা থেকে ফিরে না আসেন তাহলে আরেকজন কিভাবে ল্যাং মারি ফেলে দিবে এই চিন্তা ভাবনার যদি লালন সেখানে করা হয় তাহলে সে রাজনীতি অবশ্যই ধর্ম থেকে আলাদা অবশ্যই সে রাজনীতি যে এটাই বলছিলাম একটা রাজনীতি তাহলে তো ইসলাম থেকে ইসলাম টিকে থেকে ইসলামকে দূর না নাহলে আমরা সংশোধন হলে ইসলাম ছাড়া আমাদের সঙ্গে পথে নেই জি জি হ্যাঁ এই জাল বলেছেন জালালে পাদ শাহি হো জমাশাহি চোক আর ওই গণতন্ত্রই হোক রাজনীতি আলাদা করা হয় তাহলে সে অত্যাচার ছাড়া কিছুই থাকে না অত্যাচার আর কিছুই থাকে না কথা বলছি আমি কোন বিশেষ কিছু কথা বলছি না আমরা দাওয়াতি কাজ করি আমরা এই পর্দা প্রথার বিরুদ্ধে আইন পাশ হচ্ছে এই অধিকারের সাথে কতরা এখন ওনারা হয়তো বা ধর্ম পর্দাটাকে যে ধর্ম মনে করতেছেন না যদি ধর্ম মনে ওটাই তো বলতেছি যে অমুসলিম রাষ্ট্র তারা তো নিজেরাই স্বীকৃতি দিচ্ছে আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আগাত আনবো না তো তারপরেও মুসলিম মুসলিম যে পর্দার জন্য বলেছে এবং ইসলামের ইসলামের ধর্মের যে একটা অন্যতম সৌন্দর্য যেটা অনুরূপ ভাবে অনেক ক্ষেত্রে দেখা চাকরির ক্ষেত্রে বলছে দাঁড়িয়ে আগে কামিয়ে ফেলে দি আসো তারপরে তো যদি সেখানে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বাধীনতাই থাকে এমনকি এমনও দেশ দেশ দেখা যাচ্ছে যেখানে তাদের আইনের উশনের আছে আছে যে কারো ধর্মের উপর অনুভূতির উপর আঘাত দেওয়ার কারো অধিকার নেই ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার এই গুরুত্বপূর্ণ আলোচনায় ফিরে আসব, সে পর্যন্ত আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম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 কত সুন্দরভাবে ভাবে পবিত্র কোরআন অগনিত জীবনকে আলোকিত করেছে আল কোরআন জীবন ঘনিষ্ঠ বিধিবিধান বাংলায় দধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 नबीजी मुहम्मद मध्यम पंथा अवलम्बन करेख जो तुम्हारे काउ के तारल जाननाते नहीं सहबिकन जिज्ञेस करल हे अल्लाह रसुल सल्लाहअल्लम आपनी তিনি বললেন আমিও আল্লাহ রহমত ছাড়াতে যেতে পারব না সেবরণ অ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 আইন পাশ হচ্ছে সেটা জাতিসংঘের এই ধর্মীয় অধিকারের সাথে কতটা খাপ খাচ্ছে এখন ওনারা হয়তো ধর্ম পর্দাটাকে ধর্ম মনে করতেছেন না যদি ধর্ম মনে করে থাকেন বিভিন্ন অমুসলিম রাষ্ট্র তারা তো নিজেরাই স্বীকৃতি সৌন্দর্য যেটা সে কথা বিধান নির্ধারিত তাহলে নির্ধারিত বিধানের বিরুদ্ধে কথা বলে তারপর আবার বলছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিব না প্রতারণা এটা একটা প্রতারণা অনুভূতির উপর আঘাত দেওয়ার কারো অধিকার নেই বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে একটা অমুসলিম ছেলে যায় আসে তার নিজস্ব ধর্মের ব্যাপারে পালন করা না করার ব্যাপারে কোন প্রকার আঘাত আনা হয় না ইসলাম কোন সময় তারপরে কোনো প্রকার আঘাত আনতে চায়নি বলতে গেলে বিরল পাক ভারতে মুসলিম শাসকরা সাতশো বছর থেকেছেন এই সাতশো বছরে ইতিহাসের পাতাতে কোনো জায়গাতে এরকম লেখা নাই যে তারা কখনো। মুসলিম ছাড়া অন্য ধর্ম অবলম্বন লোকের ওপরে কোনো এক প্রকার অন্যায় এরকম করেছে কিন্তু আজকে আমাদের মেয়ে স্কুলে যাবে কলেজে যাবে সে ইসলামী পোশাক পরে যেতে পাবে না তাকে তাচ্ছিল্য করা হবে কোনো একজন মহিলার শিক্ষিকা কলেজের শিক্ষিকা সেই ইসলামী পোশাকের ব্যাপারে বললে তাকে শাস্তি গ্রহণ করতে হবে এবং আমাদের যে যেগুলো একটা প্রতিষ্ঠানে গেলে তিন হয়েছে পরেও তাদেরকে গ্রহণ করা হয়নি প্রতিষ্ঠানে এটা তো যদি হয় এরকম তাহলে তো এটা কখনো বলা যেতে পারে না যে ধর্মীয় অধিকার হরণ করা হয়নি ব্যক্তিগত গোপনীয়তা এবং ইসলাম যে মানুষের উপরে যে অবদান রাখতে রাখছে বা রেখেছে এটা মানুষ না জানার পরিণতি নইলে রসুল সাল্লি সাল্লাম এর উপরে কত কঠোরতা আরোপ করেছেন আবহরাইরা বলছেন যে আল্লাহ রসুল বলেছেন তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না তাদের নিন্দা করো না ওয়ালা তোমরা তাদের গোপন কথার পিছনে পড়ো না যদি কারো মানুষের কোনো পরিবারের গোপন কথার পিছনে পড়ে ফাইনাল্লাহ এত্তাবে আওরা তাহ তখন আল্লাহতালা তার গোপন কথা প্রকাশ করবেন আর অন্য মায় একটাও এফজাহি আর আল্লাহ আল্লাহতালা যখন কারো গোপন কথাকে প্রকাশ করতে চাইবেন তখন সে যদি ঘরের মধ্যেও থাকে আল্লাহতালা তাকে অপমান করে দিবেন। এই জন্য কোনো পরিবারের বা কোনো ব্যক্তির যেগুলো একান্ত বিষয় সেগুলো মিডিয়াতে নিয়ে আসা সেগুলো পেপার পত্রিকায় নিয়ে আসা এটা উচ্চতর মহান ভাষায় ঘোষণা করেছেন কলঙ্কিত করা তারা এটা ঢাকার কথা আছে যারা নাকি এরকম করতে চায় আজাদ জন্য মনমন তো সাল্লামের দীর্ঘ হাদিস مال مفلس رسول شاد كورنج مفلس صحابة ربو لنج لا عنده دينار ولا مطاع مال مال الله ولا درهم دي دينار درهم ني رسول كريم صلى الله عليه وسلم شاد كورنج المفلس الذي آتي يوم القيامة ومعه صلاة وزكاة وصيام يأتي وقد شتم هذا وقدف هذا وضرب هذا وعكل مال هذا وصفقت هذا بسطة جديش তার প্রত্যেকটাই মানুষের জন্য ক্ষতিকর যে কাউকে গালি দিয়েছে কাউকে আঘাত করেছে কাউকে কলঙ্কিত করেছে তার চরিত্র কলঙ্কিত করা তার ভাবমূর্তি করা কারো সম্পদ হরণ করেছে এবং কারো রক্তপাত ঘটিয়েছে তো এখানে দেখা যায় যে কাজাফা হাজা কাজাফ করা যেটা মানুষের ভাবমূর্তি নষ্ট করা তার বিরুদ্ধে এমন কিছু বলা যার কারণে সে কলঙ্কিত হয় সমাজে তার দু নাম রুটে যায় এটা এরকম একটা অপরাধ হবে না ক্ষতিকর সেটা রেবা যে রেবা তাকে যাকে বলা হয়েছে যে মায়ের সঙ্গে জিনা করার তুলল কিন্তু তারপর রসুলের কারিম সাল্লাহাম হাদিসের অংশ তিনি করেন যে আর বার রেবা আলহাত আমভাবে বলেছেন তিনি ওখানে বললেন যে তোমরা অবশ্যই পরস্পরের দোস্তি উদঘাটন করবে না তোমরা অবশ্যই পরস্পরের গোপন কথা প্রকাশ করবে না তোমরা পরস্পরের লেনদেনের ব্যাপারে দালালি পথ অবলম্বন করবে না তোমরা পরস্পরে শত্রুতা অবলম্বন করবে না তোমরা পরস্পরে এক অভরের বিরোধিতা করবে না পিছনে লাগবে না পিছনে লাগবে না তোমরা ভাই ভাই হয়ে করবে না দর্শক আমরা কিন্তু এগুলোই করি কাজে আমাদের মধ্যে ভাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে জি জি জি ইসমাইলের কাছে বলছিলাম যে শুধু বলতেই পারে মানুষ কিন্তু আমি শুনবো কেন আমি ও জাতীয় ব্যাপার পড়বো কেন আর যারা এগুলা করেন ছড়ান তাদেরকে অনুরোধ করব এগুলা কিন্তু ভালো কাজ নয় দুনিয়ার জন্য নয় পারিবারিক অধিকার নষ্ট করা মাল দিলে তো অনেক সময় দেখা যায় মানুষের গায়ে লাগে না দিল ব্যাস হয়ে গেল যার ধনী আছে সে পয়সা দিয়ে দিল হিসেবে যে কয়েকটা শাস্তি ইসলামের সাথে তো তার কোন সম্পর্ক নাই কেননা ইসলাম কিছু কিছু মৌলিক করা যেটুকু আমাদের কল্যাণ ওদের জন্য কল্যাণ সেটুকু তারা নিয়ে নিচ্ছে যখন বিচারের মধ্যে এসে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে পয়সার উপর ছেড়ে দিচ্ছে যার টাকা আছে সে মাপ পেয়ে যাচ্ছে একজন দরিদ্র পাচ্ছে না এই একজন দার্শনিক বলেছেন তিনি প্রফেসর লাস্কি দি গ্রেট ইনিকুইটিস অফ ওয়ার্লথ মেক ইম্পসিবল দি অ্যাটেনমেন্ট অফ ফ্রিডম মানুষের স্বাধীনতার অধিকারটা যদি সম্পদের পার্থক্য থাকে আর সম্পদ কেন্দ্রিক যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেখানে কোনোদিন ধনের পার্থক্য থাকলে ধনহীনরা আমরা এখন তাই হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যা হচ্ছে না সেখানে শিক্ষার জন্য ভালো ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু বিদ্যা যেভাবে সংকুচিত হয়ে চলছে প্রতিষ্ঠান যেভাবে কমে যাচ্ছে যে অবশ্যই ইসলাম কোনো ব্যক্তির বা কোনো পরিবারের মান নিয়ে আহ ছিনিমিনি খেলতে চায়নি বরং তাদেরকে যথাযথ মূল্যায়ন করেছেন তাহলে আমরা জানতে পারলাম সারা বিশ্বের দর্শক শ্রোতা ইসলাম সকল মৌলিক অধিকারে নিশ্চয়তা দিয়েছে এবং সেটা বাস্তবায়ন করে দেখেছে চৌদ্দ বছর আগে মানুষের জন্মগত স্বাধীনতার অধিকার অধিকারের ক্ষেত্রে ভেদাভেদ না থাকা জীবন স্বাধীনতা নিরাপত্তার অধিকার মুক্ত থাকার অধিকার অমানসিক এই অত্যাচার মানহানি উৎপীড়িত না হওয়ার অধিকার আইনের চোখে সবাই সমান এই অধিকার প্রতিকার পাওয়ার অধিকার এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার পারিবারিক সুনাম ক্ষুণ্ণ না হওয়ার অধিকার অর্থনীতিকে সাম্যের অধিকার সকল অধিকার ইসলাম শুধু মুখে বলে নাই বাস্তব চান যতটা বলেন আমরাও কল্যাণ চাই সবাই কল্যাণ চাই কিন্তু কল্যাণের বাস্তব পথে আমরা সহজে আসতে চাই না কিংবা চেষ্টা পারি না চেষ্টাটা যদি আরেকটু কনসাইজ করে হয় আরেকটু সুষ্ঠু গতিতে হয় ইনশাআল্লাহ আপনারা আমরা মুসলিম অমুসলিম সবাই ইসলামের এই নীতি আদর্শ থেকে ফায়দা নিয়ে গোটা আমাদের দুনিয়া আখেরাত সুন্দর করতে পারি এতটুকুই বলেই আজকের এই অধিবেশন এখানেই শেষ করছি ওসল্লি আজমাইন ওসালাম জেনে নিন ইসলামের আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বি আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 প্রতি শুক্রবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউজ